সাদ রাজির তালানু হতে বর্ণিত তিনি বলেন আমি ছিলাম নবী সাল্লু আসাল্লাম এর সাহাবিদের মধ্যে ইসলাম গ্রহণের ক্ষেত্রে সপ্তম হুবলা কাটাযুক্ত গাছ ও হাবলা একজাতীয় গাছ ব্যতীত আমাদের খাওয়ার আর কিছুই ছিল না এমনকি আমাদের কেউ কেউ বকরির মতো মলত্যাগ করতো এরপরেও বনু আসাদ আমাকে ইসলামের ব্যাপারে তিরস্কার করছে তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আর আমার শ্রম।